আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নে গাছগাছালি পাক পাখালি বোন বনানী গাছগাছালি পাক পাখালি বোন রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কোশেষ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নে গাছ গাছালি পাক পাখালি বোন বনানী গাছ গাছালি পাক পাখালি বোন বনানী রূপের যে তার কোষেষ রূপের যে তার কোষেষ সবুজের সমারোহে হৃদয় যে মোর ছুঁয়ে যায় পাখিদের কুহুতানে আকাশ মুখরিত সবুজের সমারোহে হৃদয় যে মোর ছুয়ে যায় পাখিদের কুহুতানে আকাশ মুখরিত হো শো আমার ভূমি সো শো শ্যামলা আমর ভূমি অপরূপ আমারে বাংলাদেশ অপরূপ আমারে বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নিরষ গাছগাছালি পাপ পাখালী বোন বনানি গাছগাছালি পাপ পাখালি বোন বনানি রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কোশেষ সূর্যের সোনালি ছোতে আপরূপ ছোাড়ে ধানের খেতের প্রকৃতিতে দু চো কোঠে ভোর সূর্যের সোনালি ছোতে আপরূপ ছগাড়ে ধানের খেতের প্রকৃতি चो कठे भरे नाच विंजुड़ाई नाच विये पर हृदय छुए आवेशुए जाए आवेश हमारे जन्मभूमि रूपर को शेष गाच गी पाखा खाली बन बनानी গাছগাছালি পাক পাখালি বোন বনানি রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কোশেষ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোনো শেষ, গাছগাছালি পাক্পাখালি বোন বনানি গাছগাছালি পাক্পাখালি বোন বনানি রূপের যে তার নেই কোশেষ রুপের যে তি কোশেষ রুপের চে তো শ রুপের জে তো